স্তফা ধানের জন্মের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পূর্বের একটি ঐতিহাসিক ঘটনা সে ঘটনাটি হল যাকে আমরা আসাফে ফিল বা হুস্তি বাহিনীর ঘটনা বলে আমরা জানি যে বিষয়ে একটি সুরও অবতীর্ণ হয়েছে আসা ওই ঐ সময় যার হাফসা বলা হত যার নাম ছিল হাফসা পরবর্তীতে তার নাম দেওয়া হয় আবিসা ওই সময়ের যে বাদশাহ ছিল নাশী আর তার পক্ষ থেকে ওই এলাকার যে প্রতিনিধি ছিল তার নাম ছিল আব্রাহা আব্রাহা ছিল খ্রিস্ট ধর্মের উনি দেখলেন মক্কা নামায় কাবা শরীফে মানুষজন এসে ভিড় করে ওখানে মানুষজন আবাদত বন্দীগী করে সে ভাবল আমি একটি তার থেকে ভালো উত্তম বড় একটি গির্জা প্রতিষ্ঠা করব যেখানে জাঁকজমক হবে মানুষ আসবে চার সৌন্দর্য দেখে মানুষ জমা হবে একত্রিত হবে তিনি একটি গির্জা প্রতিষ্ঠা করে অনেক বড় খুব সুন্দর এবং মানুষ যেন দেখে তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু কে একজন ব্যক্তি এখানে দুইটি ঘটনা একজন ব্যক্তি যে ওখানে মল ত্যাগ করে চলে আসেন এ খবর শুনে সে খুবই রাগান্বিত হয় আরেকটি অবায়তের মধ্যে আছে যে ওখানে তার গির্জার পাশে কেউ আগুন ধরানো হয় কোনো কারণে কিন্তু আগুনটা কি ওই গির্জায় পৌঁছে যা গির্জা ওড়ে গিয়ে গির্জায় চলে যায় এর গির্জা পড়ে যায় অনেক ক্ষয়ক্ষতি হয় এ খবর আব্রাহা শুনে খুবই রাগান্বিত হয় তিনি তার দলবল সৈন্যবল নিয়ে এবং হস্তি বাহিনী নিয়ে তিনি পদক্ষেপ নিলেন যে কাবা শরীফ আল্লাহর ঘর ভেঙ্গে দেবে চৌচির করে দেবে এবং তা উৎখাত করে দেবে আর তা করে দিলে লোকজন তার দিকে আকৃষ্ট হবে কিন্তু আল্লাহ তাই হয়। এদিকে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকাবাসীকে এক পর্যায়ে মক্কার কাছাকাছি যখন নাকি এলো তখন মক্কার আশেপাশে সেখানে মরুভূমিতে উট ছাগল ইত্যাদি প্রতিপালিত হতো সেখানে মক্কার লোকদের সকল উটগুলি সে নিয়ে নেয় এর মধ্যে अब्दुल मुतालिफ असू सल दादर कितनी परामर्श कर देखो तुम्हारा पहाड़े चले जाओ और एखान तुम्हाराओ कारण अल्लाहर घर आल्ला हेफत कर मुक्त लालिफी अब्राहर का जो जानते कबा शरीफर मोती कबा शरिफर तत्ववधायक आसान এবং ওনার সৌন্দর্য ওনার চেহারা ছিল খুবই সৌন্দর্য যে কোন ব্যক্তি প্রথম দেখায় প্রথম সাক্ষাৎ প্রভাবিত হয়ে যেত বা আব্রাহাও তার থেকে ব্যতিক্রম হয়নি আব্রাহা নিজে তার আসন ছেড়ে সেখানে তার সামনে বসলেন এবার তার সাথে কথাবার্তা চলছে এক পর্যায়ে আব্দুল মোত্তালিব উনি বললেন আমি হলাম এই দুই শত ওটের মালিক আপনি দয়া করে আমার ওটগুলি দিয়ে দিন আব্রাহ খুবই আশ্চর্য নিত হল সে চিন্তা করলো অবাক হলো যে মক্কার মোতাবাল্লী সে মক্কা নিয়ে কথা বলবে সে সে ঘর নিয়ে কথা বলবে এই বিষয়ে হয়তো আলোচনা করবে কিন্তু তা কিছু না বলে সে নিজের উঠ নিতে আসছে তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি একটা বায়ুল্লাহ মক্কা ঘরের একজন মোতওয়াল্লি একজন আপনি তত্ত্বাবধায়ক কিন্তু আপনি তার কথা না মেনে না বলে আপনার উটের কথা বলছেন এমনটি কেন উনি উত্তর দিলেন যে দেখুন ওই ঘরের একজন ওই ঘরের একজন মালিক আছে সেই মালিকের দায়িত্ব তার ঘর হেফাজত করা আর আমি হলাম এই উঠগুলির মালিক আর আমার দায়িত্ব হল এই নেওয়া আপনি উঠা করে আমার উঠগুলি দিয়ে দিল এবার উটগুলি এনে উনি সবগুলি উঠ সৎখা করে দিলেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য সৎখা করে দিলেন এবার হস্তি বাহিনী নিয়ে মক্কাকে আক্রমণ করার জন্য আসলো এর আগে আব্দুল মুতালিব এবং মক্কাল লোকজন আল্লাহর ঘর ধরে খুব দোয়া কান্নাকাটি করলেন এ সময় তাদের উপরে আল্লাহ থেকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি তাদের দুই পায়ে এবং দুই বাহুতে ডানায় ছোট্ট ছোট্ট পাথর ছিল ওই পাথরগুলি নিক্ষেপ করত আর এক একজন মানুষ বা এক একটা হাতির নিচে যাই বের হতো এদিকে আব্রাহার শরীরেও এই ঘটনাকে স্মরণ করে একটি সোনা অবতীর্ণ করেছেন আল্লাহ পাক বলেন আপনার র কি আচরণ করেছে তাদের চক্রন্ত আল্লাহকে আল্লাহ তালা ধুল করে দেননি الَّذِي جَعَلَ كَيْدَهُمْ فِي ضَلَالٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ وَتَأْتِيهِمْ بِأَبَابِيلَ طَيْرًا أَبَابِيلَ بِحِجَارَةٍ طَاخِرَةٍ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طيراً بحجارة من سجيل بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ جسد هذا الشرمندلي انظر إل الرسول صلى الله عليه وسلم জন্মের ৫০ থেকে পঞ্চান্ন দিন পূর্বের ঐতিহাসিক ঘটনা ঘটনা যেখানে আল্লাহ সুবাহান হতে পারক তার ঘরকে হেফাজত করেছেন এবং সূত্রবাহিনীকে আল্লাপাক শেষ করে দিয়েছেন এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের সাথে কোন ধরণের যেন বেহাদেবি না হয় আল্লাহ পাক আমাকে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ পাক আমাদেরকে সিরাতে মুস্তফা সাল্লাস্লাম জেনে নবীজির আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন পরিচালনা করে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ